সারা যারো লাগিয়া শোবুজ গুমবুজুরে চাহিয়া আই হল মু মহবুব মশ্রী করি ঐ হাদিসে রাসুলের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা হাদিসে এর আলোচনা করছিলাম সলাৎ ক্যাম্প সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম আমরা দেখেছি প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে আমাকে জানান আল্লাহ এবাদত করবে শিরিক করবে না আল্লাহ তৌহিদের সাক্ষ্য দেবে মোহাম্মদ সাল্লা সাল্লাম সালাতের সাক্ষ্য দেবে এটা আমরা আগে আলোচনা করেছি ইসলামের দ্বিতীয় রোকন হল ও তুকিমা তুমি সালাত কায়েম করবে আমরা দেখেছি সালাদ অর্থ দোয়া আর ইসলামের পরিবাসায় বিশেষ পদ্ধতিতে আল্লাহ আকবার বলে শুরু করে আসসালাম আলাইকুম বলে শেষ করে ভিতরে রুকু সেরদার মাস বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করা দোয়া করার নামই হল সালাদ আল্লাহর জন্য বিলম্ব ভাবে দাঁড়াতে বলেছেন কিন্তু সালাতের পদ্ধতি দেননি আর এটাই হল রিসালাতের ইমান আল্লাহর সালাত কায়েম করার হুকুম করেছেন আর রসল্লা সাল্লাম সেটা শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহকে খুশি করতে সালাদ কায়ম আর সেই সালাতের পদ্ধতিটা মোহাম্মদ সাল আলী আসাল্লাম থেকে নেব এখানে দ্বিতীয় বিষয় হল একামত একামত মানে কি আমরা বাংলায় একামত মানে বুঝি প্রতিষ্ঠা তবে আরবিতে প্রত্যেক ভাষার কিছু পরিভাষা থাকে যেমন আমরা বাংলায় পানি পান করি না পানি খাই যে কোনো বাঙালি পানি খান চা খান সবকিছু এমনকি আমরা বাঙালি অনেক কিছু খাওয়া যায় না চর খায়, বকা খায় সবই আমরা খাই কিন্তু এই খাওয়াকে আমরা অনুবাদ করব। তখন যদি এই খাওয়াটাকে ওই খাওয়া লেখি তাহলে কিন্তু হয় না এই প্রত্যেক ভাষা নিজস্ব পরিভাষাকে অনুবাদের সময় ওই ভাষাতে যাতে পাঠক বুঝতে পারেন সেভাবে অনুবাদ করতে হয় আর এজন্যই একামত শব্দটার একটা অর্থ হলো পরিপূর্ণ পালন করা কোন কাজকে পরিপূর্ণভাবে পালন করাকে কে একামত বলা হয় আর এই জন্য ইমাম তাবারি রাজি আল্লাহ তহমা তফসিরে তাবারিতে একামতে সালাত বিষয়ক বিস্তারিত আলোচনা করার পরে তিনি উল্লেখ করেছেন যে একামত শব্দের অর্থ হলো সুন্নত নফল মুস্তাফ সকল আহকাম সহ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে সালাত আদায় করার নাম হলো একামত বিহি পালন করো পরিপূর্ণ ভাবে আর এটার অনেক সময় সামাজিক প্রতিষ্ঠা দাওয়াত এটার ভিন্ন দায়িত্ব আছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় দায়িত্বশীলগণ সালাতের হুকুম করবেন সালাত প্রতিষ্ঠা করবেন আমরা সালাতের দাওয়াত দেব এটা ভিন্ন এবার কিন্তু একামতের সালাদ যেটা আমার উপর ফরজে আইন এটা কিন্তু এই পর্যায়ের নয় এই জন্যই রসুল্লাহের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে সব প্রস্তুত থাকেন যখনই জিহাদের দাওয়াত আছে অমুক জায়গায় কাফেররা মুসলমানদের রাষ্ট্র আক্রমণ করেছে অমুক জায়গায় কাফের রাষ্ট্রের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রের যুদ্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে সেখানে চলে যান তিনি আল্লাহ রাস্তায় জিহাদের জন্য পাগল থাকেন এই ব্যক্তি হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অন্য ব্যক্তি রাজুল আখাদা গুনাইমা তিন এক ব্যক্তি যিনি তার কিছু ছাগল নিয়ে পাহাড়ে চলে গিয়েছেন সেখানে তিনি ছাগল চরান। যখনই নামাজের ওক্ত হয় তখনই তিনি আজান দেন ও আকামা সলাত এবং সলাত কায়েম করেন নাস ফি করেন্লাহ মানুষের সাথে তিনি ভালো কথা ছাড়া কোনটাকেও অন্যান্য শরীফেম সংকলন করেছেন তার সালাদটাকেও একামতে সালাত বলা হয়েছে তার অর্থ একামতে সালাত অর্থ সালাতকে পরিপূর্ণ আহকাম সহ বিধান সহ আদায় করা পালন করা আর একামতে সালাদটার গুরুত্ব এত বেশি যে এজন্য আমাদের অনেক আলোচনা দরকার আমরা এই হাদিসের পরিপ্রেক্ষিতে এই হাদিসের সীমিত পরিসরে বিস্তারিত না সহজ বিষয়টা আমাদের বুঝতে হবে। হাদ সহ আল্লাহ এবং বান্দার সবচেয়ে আপন সম্পর্ক এর চেয়ে আপন সম্পর্ক নেই আল্লাহ আমাদের মায়ের চেয়েও আপন আল্লাহ সকল ক্ষমতাশীল ক্ষমতা ধরদের চেয়ে ক্ষমতাধর আল্লাহ সর্বপরি শক্তিমান সর্বশক্তিমান আল্লাহ আমাদের মায়ের চেয়েও ভালোবাসেন আমাদের প্রিয়জন আমরা তার কাছে যাব কথা বলবো এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন এর মাধ্যমে আমরা হৃদয়ে শান্তি পাব আল্লাহর প্রেম আসবে অন্তরে দুশ্চিন্তা কেটে যাবে আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে আল্লাহর দয়া পাব। আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আকার আবুদু মিন আল্লাহ সাহাজিদ ওয়া সাহাজ এই সম্ভাবনা খুবই বেশি কাজে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য পাই শান্তি পাই খুব সহজে আমরা কল্পনা করি অনুমান করি যে একটা ব্যক্তি দিন জীবন যাপন করে সারাদিন টেনশনে আসে দৌড়ে বেড়ায় টেনশন মুক্ত হওয়ার সময় পায় না সে যদি একটু দশ মিনিট আল্লাহর জিকির করে তাহলে টেনশন থেকে মুক্ত হতে পারে আমি আমার জীবনের দুটো ঘটনা আপনাদেরকে বলবো আমরা যখন সৌদি আরবে ছিলাম আমি এক সময় রিয়াদের রিয়াদের উত্তর ইসলামিক সেন্টারে দাওয়াতের কিছু কাজ করতাম একদিন এক ফ্রেঞ্চ ভদ্রলোক আসলেন ইসলাম গ্রহণ করতে তিনি যেহেতু ইউরোপীয় আমাকে উপর থেকে বলা হলো এই লোকটা কেন ইসলাম গ্রহণ করতে আগে খোঁজ নেও এবং তাকে ইসলাম গ্রহণ করতে বেশি উৎসাহ দেওয়ার দরকার নেই আবার কোন বিপদে আমাদের ফেলে দেখো সে কেন মুসলমান হতে চাই তা আমি তাকে প্রশ্ন করলাম যেহেতু ওই ব্যক্তি ফ্রেঞ্চ ভাষা এবং ইংরেজি ভাষা ছাড়া আর কিছু বোঝে না আর ইংরেজি ভাষা বোঝা আরবি ভাষা বোঝার মতো লোকজন কম ছিল বাধ্য হয়ে আমি ভাঙা চোর চেষ্টা করতে লাগলাম আমি তাকে বললাম যে ভাই তুমি কেন মুসলমান হবে ওই ব্যক্তি আমাকে মজার একটা উত্তর দিল সে বলল যে আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের হাত ধরে মাঝে মাঝে চার্চে গিয়েছি বড় হয়ে কখনো চার্চে যায়নি প্রার্থনা করেনি কারণ আমাদের খ্রিস্ট ধর্মে প্রার্থনা করার কোনো গুরুত্ব নেই চার্চে যাওয়া রবিবারে গির্জায় যাওয়া এটার কোনো নির্দেশ নেই এটা বলে গেলে যাবে যাবে। না উপরে খ্রিস্ট ধর্মের মূল কথা তুমি যত গোনা পারো করো শুধু বিশ্বাস থাকলেই হবে কাজেই আমাদের দেশের মানুষেরা কেউ বড় হয়ে চার্চে যায় না ওই বুড়ো বুড়ি বেটি কেউ চার্চে যায় এভাবেই বড় হয়ে উঠেছি আরবে এসে দেখলাম ওই ভদ্রলোক বলছেন যুবকিত আমরা এই যে জীবনযাপন করি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমরা মানুষের সাথে মিশি ঝগড়া ঝাঁটি বিভিন্ন তর্ক বিতর্ক কখনো লোভ কখনো ভয় কখনো হতাশা কখনো উৎকণ্ঠা এগুলো আমাদের হৃদয়গুলোকে গভীরভাবে আন্দোলিত করে উৎকণ্ঠিত করে রাগ হিংসা জমা হয়ে আমাদের বেড়ে নেবন জমে যায় আমরা ঘুমাতে যাই বটে কিন্তু এটাতে মূল টেনশনটা পুরোপুরি দূর হয় না আবার পরের দিন শুরু হয় ওই গত দিনের কিছু টেনশন কিছু উৎকণ্ঠা আবার বাড়তে থাকে বাড়তে থাকে একটা মানুষ এইভাবে জীবনযাপন করতে করতে তার প্রকৃতি হারিয়ে ফেলে আল্লাহর কথা মনে করেছে তার মনটা খুশি লেগেছে চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা কাজ করেছে বারোটা সাড়ে বারোটা বেজেছে সে তার সকল কর্ম ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়েছে অজু করেছে তার শরীরটা খুব ভালো লেগেছে সে মিনিট আল্লাহর কথা মনে করেছে আল্লাহর সাথে কথা বলেছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে অন্তত যতক্ষণ প্রার্থনা করেছে তার মন থেকে উৎকণ্ঠা চলে গিয়েছে অনেকটা মুক্ত হয়ে গিয়েছে আবার নতুন করে সে কর্মে ঢুকে গিয়েছে এইভাবে প্রতিদিন যখন সে পাঁচবার করে আল্লাহর কাছে যায় কথা বলে অবশ্যই তার মনের উৎকণ্ঠা চলে যায় উৎকণ্ঠা মুক্ত সুন্দর একটা পবিত্র জীবন জীবনযাপনের জন্য নামাজের মতো ব্যবস্থা হতে পারে না এই নামাজ দেখে আমার ভিতরে বিশ্বাস এসেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম কারণ সঠিক ধর্ম না হলে এই নামাজের ব্যবস্থা ইসলামে থাকতে পারতো না সম্মানিত দর্শক আমরা বাকি আলোচনা একটু বিরতির পরেই করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক বিরতির আগে যে কথা বলছিলাম সালাদ বিষয়ে তাত্ত্বিক আলোচনার চেয়ে দুটো গল্প বলতে চেয়েছিলাম একটা গল্প আপনাদেরকে বললাম আর একটা গল্প বলবো। একটা আমেরিকান কোম্পানি এ সৌদি আরবের সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি কোম্পানিকে আপগ্রেড করার দায়িত্ব তারা পেয়েছিল এই এ টি একজন বড় অফিসার তিনি ডক্টর ফিলিপিনো তিনি একদিন আমাদের রেয়াদের উত্তর রেয়াদের ইসলামিক সেন্টারে আসলেন তিনি বললেন আমি মুসলমান হব। আমরা কাউকে মুসলমান হতে করতাম না কারণ লোকটা চাপের মুখে লোভের বর্ষবর্তী হয়েছে কিনা তাকে বুঝাতাম ভাই আপনি যদি নিজে ইচ্ছা ইসলাম গ্রহণ করেন খুবই ভালো কথা কিন্তু যদি কেউ আপনাকে ভয় দেখায় তাহলে বলেন আমরা আপনাকে সাহায্য করব আর যদি দুনিয়ার লোভে করেন এটা ভালো নয় তাহলে আপনি কেন মুসলমান হবেন ঠিক ওই ব্যক্তিকেও প্রশ্ন করলাম যে আপনি কেন মুসলমান হবেন তিনি বললেন যে ইসলাম সম্পর্কে আমি এমনি স্টাডি করেছি কোরআনে তরজা পড়ছি ইত্যাদি কিন্তু যে বিষয়টার কারণে আমি ইসলাম গ্রহণ করতে পাগল হয়ে গেছি সেটা হলো নামাজ আমি সৌদি আরবে এসে নামাজ দেখি আমরা আমাদের দেশে এটা বুঝতে পারি না সৌদি আরবে নামাজ হয় মাইকে আজান মাইকে একামত মাইকে সুরাকেরাত মাইকে কাজেই নামাজ না পড়লেও বাইরে যারা থাকেন মুসলমান অমুসলমান সবাই নামাজ দেখতে পান শুনতে পান ওই বাধ্য বললেন যে আমি ঘরে বসে আজান শুনি নামাজের কেরাত শুনি আমার মনে হয় যে মুসলমানদের কত সৌভাগ্য তারা দিনের ভিতরে পাঁচবার গডের সামনে যেয়ে দাঁড়িয়ে গডের সাথে কি সুন্দর কথা বলছে শেষ দায়ী যে চুপি চুপি গডের সাথে কথা বলে নিশ্চয় ওদের অন্তরে শান্তি আসে আমার মনে হয় আমি ছুটে যে মুসলমানদের সাথে গডের সাথে কথা বলি কিন্তু আমি খ্রিস্টান আমি তো মসজিদে গেলে মুসলমানরা যেতে দেবে না তাই তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে কালেমা পড়িয়ে দাও যেন আমি অন্তত পাঁচোক্ত নামাজটা পড়তে পারি আকবার চিন্তা করেন আমরা যারা মুসলমান নামাজের বুঝি না অনেক সময় অনেকে বলে অমুক হুজুরের মরিদ হলে খুশি হয়ে যায় আমরা ভাইরা চিন্তা করুন একজন সন্তান মায়ের প্রতিদিন মায়ের কাছে যায় কিছু সময় বসে থাকে মার সাথে কথা বলে হাসি খুশি করে চলে আসে কিছু নাই শুধু প্রতিদিন একবার দুইবার মায়ের কাছে যেয়ে বসে থাকে কথা বলে মা তুমি কেমন আছো কি করছো কি লাগছিল চলে আসে তুই অন্য কাজ কর আপনি কি মনে করবেন এই লোকটাকে আপনার বন্ধু না আপনার শত্রু যে আপনার মায়ের কাছে যে মায়ের মমতা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে আপনি প্রতিদিন আপনার এলাকার মত্রীর সাথে আপনার খুব ভালো সম্পর্ক আপনি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার মন্ত্রীর বাড়িতে যান মন্ত্রী আপনার সাথে গল্প করেন এক কাপ চা খেতে দেন আড্ডা দেন চলে আসেন আর কিছু নয় শুধু দেখা করেন সপ্তাহে কি খবর একজন এসে বললো এক ঘন্টা কখনো যাবি না আমার ভক্ত হয়ে যা আমার দলে চলে আয় কোনো কিছু লাগলে আমি তোকে মন্ত্রীর কাছে করে দেব আপনি এই লোকটাকে কি বলবেন সে আপনার উপকার করলো না ক্ষতি করল তো ভাইরা আল্লাহ আমাদের মায়ের চেয়েও কটিগুন আপন আল্লাহ মন্ত্রীর চেয়েও লক্ষ কোটি অতুলনীয় শক্তিধর ওজু করে দাঁড়িয়ে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর গুলো নামাজ পড়েন তার নামাজ হয়ে যাবে শিখতে হবে নামাজকে আল্লাহ সবচেয়ে সহজ করেছেন আল্লাহকে স্মরণ করার জন্য যত শর্ত আছে নামাজের সবগুলো রিল্যাক্স করা যাবে ফ্লেক্সিবুল সহজ আপনার টুপি থাকলে টুপি মাথায় দিয়ে না থাকলে খালি মাথায় খালি গেয়ে ন্যাংটো হয়ে বেনা নামাজ পড়তে হবে হাজিরা দিতে হবে চোরাকলে পড়বেন নইলে শিখতে থাকবেন যতটুকু জানেন না জানলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে আল্লাহবর আল্লাহ হকবর ইলা এগুলো বললেই নামাজ হয়ে যাবে আর এই সহজ ভাবে আল্লাহ তালা আপনাকে আল্লাহর সাথে কথা বলার সুযোগ দিয়েছেন কি জন্য আল্লাহর সাথে চুপে চুপে কথা বলবেন আল্লাহ রহমত মনে আসবে শেষ দেয় যে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার বিপদ কাটিয়ে দেবেন আমরা নামাজ বিমুখ মুসলমানেরা কি করি বিপদ আপদ হলে কখনো কবিরাজ কখনো যদি আমরা একটু নামাজে আল্লাহকে ডাকতে শিখতাম আল্লাহ বলেছেন তোমরা সালাতের মাধ্যমে মাধ্যমে সাহায্য চাও আর অবশ্যই আল্লাহ সাহায্য করবেন যদি কেউ যত বিপদ হোক কারোর কাছে যাবেন না মসলা শিখতে হুজুরের কাছে যাবেন দোয়া করার পদ্ধতি শিখতে পির সবের কাছে যাবেন দুনিয়ার অনেক জায়গায় যাবেন শিখতে কিন্তু ডাক্তার সাহায্য চাইতে আপনাকে কোথাও যেতে হবে না আর এজন্যই আল্লাহ সুযোগ দিয়েছেন প্রতিদিন পাঁচবার আমরা আল্লাহর সাথে কথা বলবো কাজেই সালাদকে বোঝা নয় সালাদকে সুযোগ মনে করতে হবে সালাদকে এভাবেই কায়েম করতে হবে সালাতের বিস্তারিত আকাম রয়েছে সালাদ কিভাবে কায়েম করতে হবে সালাতে কায়েমের পদ্ধতি কি প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে ইসলামে যত এবাদত দিয়েছে এটা কোনোটাই হুজুরদের জন্য নয় আল্লাহর জন্য নয় রসুলের জন্য নয় আমার উপকারের জন্য অর্থাৎ রসুল্লাহলাম আমাদের এবাদত থেকে উপকৃত হবেন আল্লাহ আমাদের এবাদত থেকে উপকৃত হবেন এই জন্য নয় আমরা এবাদত করে আমরা উপকৃত হব। আর এটাই নামাজের মূল জিনিস যে আমরা নামাজ পড়ে আমাদের হৃদয় ধন্য হবে আমরা আল্লাহ রহমদ বরকত পাবো আর এজন্য নামাজের ভিতরে আল্লাহ বিভিন্ন বিধান দিয়েছেন তার একটা বিধান হল যে নামাজকে অবশ্যই সময় মতো আদায় করতে হবে ওয়াক্ত মতো কায়েম করতে হবে এটা নামাজ কায়েমের সলাদ কায়েমের মূল দিক আমরা অনেক সময় এটা বুঝি না এখন ব্যস্ত আসি গাড়িতে বসে আসি বাসে আসি যাক বাড়ি যেয়ে পড়ব অথচ কেউ যদি ইচ্ছা করে সলাদকে ওয়াক্তের বাইরে নিয়ে যান তাহলে এটা একটা মহাকবিরা গুণা যে কবিরা গুনাকে আদর্শরূপে কুফুরি বলা হয়েছে যেদিকে পারেন বসবেন কিন্তু সালাতকে অক্তের পরে নিয়ে যাওয়ার কোন অধিকার আল্লাহ তালা দেননি কাজেই সালাত কায়ে একটা বড় দিক হল আপনি যেভাবে পারেন সময় মতো সালাদ আদায় করতে হবে উজু করে তামুখ করে বসে দাঁড়িয়ে এদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে সালাত আরো অনেক বিষয় রয়েছে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল আমরা পরবর্তীতে সে বিষয়গুলো আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে ইমান সালাত এবং ইসলামের সকল বিধান পালন করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ও সালাম উমি ও আল্লাহ ওয়াসাবি আজমাইন আসালামুম ও আসমাই মৌসল অলানফসে মোহাম্মদিন পিল রুবুষে ওসম অলামসমে মোহাম্মদিন পিল আসমাই ও সমফসে মোহাম্মদিন